আবু হুরাই রাহ রদি আলাহতু আল্লাহুতে বর্ণিত নবী সাল্লা আলাই সাল্লাম অথবা তিনি বলেছেন আবুল কাসিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আনসারগঞ্জ যদি কোনো উপত্যকা বা গিরিপথে চলে তবে আমি আনসারদের উপত্যকা দিয়েই চলব, যদি হিজরত না হতো তবে আমি আনসারদেরই একজন হতাম আবু হুরাই রাহ রদিয়্লাহ তু আল্লাহু বলেন নবী সাল্লাহু আলাই সাল্লাম এ কথায় কোনো অত্যক্তি করেননি আমার মাতা পিতা তার উপর কুরবান হোক তারা তাকে আশ্রয় দিয়েছেন সর্বতভাবে সাহায্য করেছেন কিংবা এমন কিছু বলেছেন